আব্বা দেবনু তামিম রহমতুল্লাহ আলহী তার চাচা হতে বর্ণনা করেন নবী সাল্লাই সাল্লাম বৃষ্টির দোয়ার জন্য বের হলেন কীবলামুখী হয়ে দোয়া করলেন এবং নিজের চাদরখানি উল্টে দিলেন অতপর দু রাকাত সালাত আদায় করলেন তিনি উভয় রাকাতে রকাতে সশব্দে কিরাত পাঠ করলেন